বাংলা মানবতা সমাধান আসসালামুকুম রহমত আল্লাহর বসমি রহিম আলহামদুলিল্লাহমিনাম সৈদুলমুরসলীন মোহাম্মসি আজমাইন ইয়াকুব তবহসিন্দিন সালামের ছেলেরা। ইউসুফ তখনকালাম সালামের বই বইমত ভাইরা বুলু হে আব্বা কিস্তাফেলা জুনুবানা আমাদের গুণাগুলির জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করে না আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন ইন্না কন্যা খাতে ইন আমরা অপরাধী ছিলাম আমরা অন্যায় কাজ করেছি আমরা ভুল কাজ করেছি আল্লাহ আস্তাফুম রব্বী ইন্না কা রাহিম তখন ইয়াকুব আলহিসাল্লাম বললেন যে শীঘ্রই আমি তোমাদের জন্য আমার রবের নিকট মার্জনা কামনা করব। ইন্না হু হুয়াল গফুর রহিম নিঃসন্দেহে তিনি আল্লাহ অতি বড় মার্জনাকারী এবং তিনি বড় দয়াবান ওনাল্লা ইরশাদ করেছেন সৈয়া ইউসুফের আয়ত নম্ব নব্বইতে ইউসুফ আওয়া আলিহ আই ওকালু মিস্রাইনশাহ আল্লাহ আমেন যখন ইয়াকুব সালাম এবং তার সমস্ত ছেলেরা ইউসুফ আলি সালামের কাছে প্রবেশ করলেন তার বাড়িতে তার রাজদরবারে মেসরে পৌঁছলেন আওয়া এলে আবাহে তখন তিনি নিজের কাছে আব্বা এবং আম্মাকে আশ্রয় দিলেন নিজের কাছে কাছিয়ে নিলেন ওয়াকালু মিসরা ইনশা আল্লাহ আমেন আর বললেন আব্বাকে আম্মাকে এবং যে ভাইরা ছিল তাদের সন্তান সন্ততিরা ছিল সকল পরিবারের সদস্যদেরকে বললেন যে তোমরা মিসরে আল্লাহ যদি চায় তো পুরো নিরাপত্তার সাথে প্রবেশ করো তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই এখানে ورفع ابويه على العرش وخر له سجدا وقال يا اباتي هذا تاويل رؤيا يمين قبل قد جاء الله رب حقا الايات الله پاک ارشاد کرشن যে ইউসুফ علیہ السلام তার মাতা পিতা কে নিজের সিংহাসনের উপর উঠিয়ে নিলেন নিজের সিংহাসনের উপর বসিয়ে নিলেন وخر له سجدا এবং ইয়াকুব علیہ السلامের সমস্ত ছেলেরা তার সামনে সেজদাই বইমাত্রীয় ভাইরা সকলেই তার সামনে সেজদয়ে অবনত হয়ে গেল শেষদেয়ে অবনত হয়ে গেল এর একটি তাফসির করা হয়েছে যে তারা আনুগত্য শিকার করল এবং তার কথা মতো তারা চলতে আরম্ভ করল আর আর একটি তাফসির হচ্ছে যে তারা আসলেই সেখানে গিয়ে ইউসুফ আলি সাল্লামকে তারা সেজদা করেছিল এবং তার সামনে তারা সিজদায় অবনত হয়েছিল সেজদায় ঝুঁকে পড়েছিল এবং ইয়াকুব আলী সালামের শরীয়তে আল্লাহ ছাড়া অন্যকে সম্মান সূচক সেজদা করা তাজিমি সেজদা করা যায়জ ছিল পক্ষান্তরে শেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহি সাল্লামের উন্মতে আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে কোন রকমের সেজদা করা যায়জ নাই না ইবাদতের সেজদা করা যায়জ না তাজিমি সম্মানার্থে সেজদা করা যায়জ এই সেজদার ভাগ এই শরীয়তে নেই আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তার ছাড়া অন্য কোন কিছুকে অন্য কোনো কাউকে সেজদা করা হারাম করেছেন নবী এ কারিম সাল্লা সাল্লাম বলেছেন জেলাও কিন্তু আহাদান আহ মেরান আহাদান আহাদিল্লা আমার তুলমার আত আন্দালীজাউজিহা যদি আমি কোনো ব্যক্তিকে কারোর জন্য সেজদা করার অনুমতি দিতাম তাহলে স্ত্রীকে অনুমতি দিতাম যে তুমি তোমার স্বামীকে সেচদা করো কারণ তার তোমার উপর বড় অধিকার রয়েছে আল্লাহাক বলছেন যে ওয়াকাল ইয়া আবাতি ইউসুফ আলহিসাম বললেন হে আব্বা হা দা তা এই হচ্ছে আমার এই পূর্বের স্বপ্নের ব্যাখ্যা বিবরণের বাস্তবায়ন আল্লাহ যার বাস্তবায়ন করেছেন কদজা আল্লাহ রব্বি হাক্কা যাকে আল্লাহ সত্য প্রমাণিত করেছেন ওয়া ক্বাদ আহসানা বি ইজ আখরাজালিনি মিনাস সিজন এবং আল্লাহ পাক আমার উপর বড় অনুগ্রহ করেছেন যখন আমাকে কারাগার থেকে বের করে নিয়ে এসেছেন আর আল্লাহ পাকের আরো ইহসান হয়েছে যে ওয়া জাআ বকুম মিনাল বাদওয়া মিন বাদে আননাযগাশ শাইতানু বাইনি ওয়া বাইনা اخওয়তি ইন্ন রাব্বি আপনাদেরকে আল্লাপাক নিয়ে এসেছেন মরু অঞ্চল থেকে মেনাল বাদু এর দ্বারা বোঝা যায় যে ইয়াকুব আলী ইসাল্লাম এবং তার ছেলেরা কেনা যে বসবাস করত সেটা ছিল মরু অঞ্চল সেই মরু অঞ্চল থেকে আপনাদেরকে আল্লাপাক নিয়ে এসেছেন মিমবাদি আন্না জাগা শায়তান ও বাইনি ও বে একি আমার মাঝে এবং আমার বইমাতৃ ভাইদের মাঝে শায়তান বিভেদ সৃষ্টি করার পরে শায়তান ভুল বুঝাবুঝি পয়দা করে দেওয়ার পরে আল্লাহ পাক রব আলমিন আমাদেরকে এখানে নিয়ে এসে একত্রিত করেছেন ইন্না রাসা নিশ্চয় আমার প্রতিপালক যা কিছু চান সে সম্পর্কে খবর রাখেন এবংয়ে তা আল্লাহ পাক বাস্তবায়িত করেন ইন্না হুহ আলিমুল হাকিম তিনি সবকিছুই জানেন এবং তিনি প্রজ্ঞা মহান আল্লাহ এর সাদ করেছেন রব্বিক মু আল্লাহ আহাদিস ফাতে আখেরা রাজত্ব দান করেছো আল্লাম তানি মিন তাল ইহাদিস এবং তুমি আমাকে স্বপ্নের বিবরণ এবং ব্যাখ্যার জ্ঞান দান করেছো ফাতের আর তুমি আসমান এবং জমিন সমূহের সৃষ্টিকর্তা আনতাওয়ালি ফিদ্দুনিয়াওয়ালা আখেরা তুমি ইহকাল পরকালে আমার অভিভাবক আমার বন্ধু তওয় মুসলিমা সুতরাং আমাকে তুমি ইসলামের অবস্থায় মুসলিম করে মৃত্যু দান করো ওয়াল বিশ্ব আলহীন আর সৎকর্মশীলদের সাথে আমাকে মিলিয়ে দাও সৎকর্মশীল যে কোনো সৎ কর্মশীলকে করেছেন আর হচ্ছে সবচেয়ে ভালো আর কেউ কেউ বলেছেন যে আমাকে আমার যে পুরোপুরু সৎ কর্মশীল যারা ইব্রাহিম ইসমাইল ইসহাক যেসব সৎকর্মশীলরা ছিলেন তাদের সাথে আল্লাহ ফাকরবুল আলমিন আমাকে সম্মিলিত করো আল্লাহ ফাকরবুল্লা আলম তারপর এরশাদ করেছেন জাহালে এলাইক অমা কুন্ত আল্লাহ পাক ইরশাদ করেছেন নবী করিম সাল্লা সাল্লামকে সম্বোধন করে যে এগুলি হচ্ছে অদৃশ্যের সংবাদ ঘটনা বলি যেগুলি তোমার চোখের সামনে ঘটেনি এবং তুমি তা প্রত্যক্ষ করো নু হে হে এলেক যেগুলি হে নবী মোহাম্মদ সাল্ল তোমার কাছে আমি ওয়াহি করছি ওয়াহির মাধ্যমে তোমাকে জানাচ্ছি অমা কুন্ত হিম ইদ আজমাউ আম রাহম আর তাদের সাথে ছিলে না বা তাদের নিকটে তুমি ছিলে না যখন তারা এই কাজের ক্ষেত্রে জোটবদ্ধ হয়েছিল এই ইউসুফ আলি সালামের ভাইয়েরা যে জোটবদ্ধ হয়েছিল হয়ে ইউসুফ আলি সাল্লামকে মেরে দিতে চেয়েছিল অথবা ইউসুফ আলি সাল্লামকে সর্বনাশ করতে চেয়েছিল আল্লাহ পাকর্বুল আলমিন सब थके उधार कर नहीं घटना रहीपर्क षड़ तरा तरा जोटबद्ध हो नबी मोहम्मद सल्लाह सल्लम तुम्हें तरह निकटे छेनाहमयाम कर जो समय तरा षड़े लिप्ते हमें यह आयात प्रमाण करबी करीम सल्लाह अलहीसलम हाजर नाजर नन जे आकी रही है एक विभ्रांतिकर दल उम्मत जरा मन करबी करीम सल्लाम सर्वस्थानी हाजिर सब जैगे उस्थित अतीते बर्तमान भविष्यते सब जगह उपस्थित थी ए नाज़र मान सबकि देखें यीदा हे आल्ला नबी साल्लास्लम सम्पर् अथवा आल्ला को सृष्टि सम्पर् आल्लाहर कोकबाना सम्पर्ये शरकी आकीदा आल्ला छाड़ा ज्ञान दिक दिए क्षमतार दिक दिए कण शक्ति पृथ्वी हाजिर नान नाजे मान सबकिा आल्ला छाड़ा क्यों सबकिछ देखें ना বরং প্রত্যেকের সামনে নজরের বাইরে বহু কিছু রয়েছে যেগুলি তাদের চোখের আড়ালে রয়েছে যেগুলি অদৃশ্যে রয়েছে আল্লাহ আকরবুল্লাহাদ করেছেন ওখসার উন্নস হারাস্তাবে হে নবী মোহাম্মদ সাল্লিয়াল্লাম তুমি যতই আগ্রহী হও না কেন অধিকাংশ লোক ইমান নিয়ে আসবে না নবী করিমসাল্লা সাল্লামকে আল্লাহাক সান্ত্বনা দিচ্ছেন যে যতই তুমি আগ্রহী হও না কেন অধিকাংশ লোক ইমান নিয়ে আসবে না অধিকাংশ লোক কুপুরের অবস্থায় থাকবে অধিকাংশ লোক সিরকির অবস্থায় থাকবে আর এটা ছিল সত্য এতে কোনো সন্দর্ভ নবী করিম সাল্লাহ ইসলাম ব্যতীব্যস্ত হয়ে যেতেন নবী করিম সাল্লাহ ইসলাম আপ্রাণ চেষ্টা করতেন আল্লাহা আকরণিকের বিভিন্ন জায়গায় বিষয়টিকে উল্লেখ করেছেন লাল আল্লাহ কাবা আখ নবসাকা ইল্লাম হাজ আল হাদিস আসাফা মনে হচ্ছে যে আপনি নিজের জানকে নিজের প্রাণকে ধ্বংস করে দেবেন যদি এরা এই কিতাবের প্রতি ইমান না নিয়ে আসে লাল আল্লাহ কাবা আখেউ নবসাক ইলামিয়া কোনো মমিন এরা যদি মমিন না হয় ইসলাম গ্রহণ না করে তাহলে কি আপনি এদের পিছনে নিজেকে সর্বনাশ করে দেবেন না কক্ষণ না আপনি ধৈর্য ধারণ করুন আপনি নিজের মনকে সান্ত্বনা দিন এবং মনে রাখবেন যে সারা পৃথিবীর মানুষের মধ্য থেকে অধিকাংশ লোকই কুফরি করবে অল্প সংখ্যক লোক কালিয়মিন এ বাদিয়া শকুর অল্প সংখ্যক লোকই আল্লাপাকের সুকরিয়া আদায় করবে এবং এরা আল্লাহ পাখের রব্বুল আলমিনের প্রতি ইমান নিয়ে আসবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসিরের দিকে ফিরে আসছি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 माला जार कारण बंदा होते पारे महान आल्लर प्रिय जान अनुष्ठान जो आदर्श मुस्लिम द्विधा द्वंद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास अभावेतन जीवन जापन धर्म के भूल तुम्हारे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 शाहिद्ला खान मदनी, डर हाफिज एम जमन बिन मुझवर बिन हसन अब्दुर जहांगीराम दायित्व देखिदा পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফ আয়াত নম্বর 14 ارشاد করেছেন ওয়া মাতা সালুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিক্রুল লিল আলামিন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কাছে অর্থাৎ আরব মুশরিকদের কাছে মক্কার কোরাইশ এবং অন্যান্য অন্য গোত্র যারা পত্তলিক ছিল তাদের কাছে তুমি কোনো রকমের পারিশ্রমিক কামনা করছো না তাদের কাছ থেকে কোনো রকমের মেহনতের বিনিময় যে তোমাদের পেছনে মেহনত করছি তোমাদেরকে ইসলামে দাওয়াত দিচ্ছি এই জন্য তোমাদের কাছ থেকে কিছু পারিশ্রমিক চাই অথবা তোমাদের কাছ থেকে কিছু ফিস চাই এই কাজের জন্য বেতন চাই এরকম কিছু তোমাদের কাছ থেকে চাইছি না ইনহুয়া ইকুরুল্লিল আলমিন এই তো হচ্ছে একমাত্র বিশ্বজাহানের মানুষের জন্য উপদেশ আর আমি আল্লাহর পক্ষ থেকে উপদেশ দাতা হিসাবে প্রেরিত হয়েছি যারা এই দাওয়াতকে গ্রহণ করবে তাদের জন্য দাতা হয়ে প্রেরিত হয়েছি আর যারা এই দাওয়াতকে অস্বীকার করবে অবজ্ঞা করবে তাদেরকে সতর্ক সাবধান করার জন্য এসেছি আল্লাহ পাকের আজাব থেকে ইহকাল পরকালের আল্লাহ পাক তারপর এরশাদ করছেন মহান আল্লাহ এরশাদ করেছেন যে বহু নিদর্শন রয়েছে ফিসা মাওয়াতওয়াল আল আসমান সমূহে এবং পৃথিবীতে আকাশে আল্লাহ ফাকরবুল আলমীকে চেনার জন্য বহু নিদর্শন রয়েছে যেগুলি দিয়ে আল্লাহ ফাকরবুল আলমিনের ক্ষমতা আল্লাহ ফাকরব্বুল আলমীর সার্বভৌমত্ব আল্লাহ ফাকরব্বুল আলমিনের প্রভুত্ব আওকে জানা যেতে পারে যে এই বিশাল আসমান এমনিতে সৃষ্টি হয়ে যায়নি এই বিশাল আকাশে অসংখ্য তারকা রাজি রয়েছে চন্দ্র সূর্য রয়েছে আল্লাহ ফাকরবুল আলমিন सूर्य के उदित कर आरो अस्तमित कर चंद्र आसमस्त कि बहु निदर्शन रहे आकाशे ये पृथ्वी बहु निदर्शन रही आल्ला पक रबुल आलमीन यदर्शन दिए आल्ला पा चेनते आल्ला चे, एकत्रृथिवीत दलिल प्रमाण ग्रहण करते हैं जुक्ति ग्रहण करते हैं महान आल्ला कुरानी करीमर आकटी आयतरेम आया तेनाफिल आफा के अफि अनफीम সেগুলো আমি তাদেরকে বহু নিদর্শন দেখাবো ফিল আফাকে এই দিগন্তে এই দিগন্তে বহু নিদর্শন দেখতে পাবে যা দিয়ে আল্লাহ পাককে তারা জানতে পারবে আল্লাহ পাকের অস্তিত্ব জানতে পারবে আল্লাহ ফাকর রব্বুল্লা আলম একত্বের প্রতি তারা প্রমাণ দলিল পেশ করতে পারবে এবং আল্লাহ ফাকর রব্বুল আলমিনের এবাদত বন্দিগি করবে তার সামনে শিরণত করবে অফি আনফোসেহম এবং তাদের মধ্যেও বহু নিদর্শন রয়েছে প্রত্যেক ব্যক্তির নিজের দেহের মধ্যে আল্লাহ পাককে চেনার জন্য বহু নিদর্শন রয়েছে যেগুলি নিয়ে গবেষণা করলে যেগুলি নিয়ে একটু চিন্তা করলে আল্লাহ পাকরাবুল আলমিনকে চেনা যেতে পারে তাই মহান আল্লাহ আরেকটি আয়তের সাদ করেছেন অফি আনফোসেকুম আফালাতু সেরুন তোমাদের মধ্যেই আল্লাহ পাকরাবুল আলমিন রয়েছেন আফালাতু সেরুন তোমরা কি দেখছো না আল্লাহ পাক রয়েছেন এর মানে এই না যেমন বিদাতপন্থী পথভ্রষ্টরা এক সাইনির বলে থাকে যে আল্লাহ পাক প্রত্যেকের মধ্যে রয়েছেন প্রত্যেক বস্তুতে রয়েছেন এটি হচ্ছে কুফুরি কথা আর এটি হচ্ছে ইবিন আরবি সুফি পথভ্রষ্টির কথা বরং আল্লাহফাক রবুল্লাহ আলামিন তার আরো আজিমে রয়েছেন এবং সৃষ্টি থেকে পৃথক রয়েছেন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন যেমন আল্লাহ কোরআনে করিমেসাদ করেছেন আমিন তুমিস যিনি আকাশে রয়েছেন তাতে থেকে কি নির্ভীক হয়ে গেছ আর রহমান আলা আর সিস্তা রহমান দয়াভান আরোসের ওপর সমুন্নত রয়েছেন আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন তাহলে সৃষ্টি থেকে পৃথক রয়েছেন কিন্তু তোমাদের মধ্যে আল্লাহকে পাবে অর্থাৎ তোমাদের মধ্যে যেসব আল্লাপাকের সৃষ্টি রয়েছে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহপাকের যে অসংখ্য নিয়ামত রয়েছে এগুলি নিয়ে যদি গবেষণা করো এগুলির ভিতরে মেডিকেল সায়েন্স নিয়ে যদি ভালো করে গবেষণা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন যে এর সৃষ্টিকর্তা আছে এর এটা নিঃসন্দেহে তোমরা প্রমাণ করতে পারবে মহান আল্লাহ এর করেছেন ওয়াকা আইয় মিন আয়াতিন ফিসামা ওয়াত আর আসমান আসমান জম্মে বহু বহু রয়েছে। রয়েছে যেগুলি হয়ে তার অতিক্রম করে পৃথিবীতে যখন ভ্রমণ করে বিভিন্ন দেশে বাণিজ্যের জন্য সফর করে সাম দেশের দিকে তখন সামুদ সম্প্রদায়ের এলাকা হয়ে যায় সেখানে সামুদ জাতিক আল্লাপাক ধ্বংস করেছেন কি জন্য ধ্বংস করেছেন এ প্রশ্নের উত্তর তাদেরকে খোঁজ করতে হবে এবং এই ইতিহাস সম্পর্কে তাদের অনেকটাই জানা রয়েছে এই এইরকমই आरब उपद्वीपे आल्ला फकरब्बुल आलम आल संप्रदाय के ध्वस कर ते घटनाओं आल्ला फकरब्बुल आलमीन अब्राहर हस्ती बाहन के ध्वस कर घटनाओा जाने भलोकर तरह के बसि दूर कथा नय सूतरा अल्लाह फरअब्बिन जसमान जमिने बहु निदर्शन रही है एम रुन आलिया जगह अतिक्रम करहुम आन हामोर एन अथचा ओ सबे विमुख हो जाएगुली को अवज्ञा कर सेगल शिक्षा निते चाय অমায়ু মেনো আকসার রহম বিল্লা ইল্লা ওখুন আল্লাহ পাক বলছেন যে তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা সত্ত্বেও সির করে থাকি সত্যিকার কথা সদাকাল্লা আল্লাহ পাক এর কথা চিরসত্য যে অধিকাংশ মানুষ যারা ইমানের দাবিদার তারাও সির করে থাকি যারা কুফরি করে আল্লাহকে অস্বীকার করেছে তাদের কথা বাদতেন যারা পরকালকে অস্বীকার করেছে তাদের কথা বাদতেন যারা দাবি করে যে আমরা ইমান নিয়ে এসেছি আল্লাহর প্রতি তাদের অধিকাংশ হচ্ছে মুশরেক বহুত্ববাদী তারা শেষদাকে দুই ভাগে ভাগ করেছে এবাদতের শেষদা আল্লাপাকের জন্য তাজিম সম্মানের শেষদা আল্লাহ ছাড়া অন্যের জন্য এইরকমই তারা বিপদ আপদে পড়লে তাদের মনের আশা কিছু আছে কিন্তু হাসিল হচ্ছে না তখন তারা আল্লাহ ছাড়া অন্যের কাছে ধারণা দেয় আল্লাহ ছাড়া অন্যকে ডেকে থাকে এবং মহান উদ্ধারকারী গৌসুল আজম বলে থাকে তারা আল্লাহ ছাড়া অন্যকে এইভাবে তারা বড় বড় শিরকি লিপ্ত রয়েছে এছাড়াও মুসলিম সমাজের মধ্যে বহু ছোটোখাটো শির্ক রয়েছে যেমন আল্লাহ ছাড়া অন্যের শপথ করা আল্লাহর শপথ লোকেরাও করবে না অধিকাংশ আর যদি করে তো অধিকাংশ লোক বিশ্বাসও করতে চাইবে না কিন্তু বাবার যদি কসম করে মায়ের যদি শপথ করে আর যদি ছেলের গায়ে হাত দিয়ে শপথ করে স্বামীর গায়ে হাত দিয়ে শপথ করে তখন খুব বেশি বিশ্বাস এই রকম সিরকি আঁকিদা এবং এর শিরকি আচরণতা রয়েছে এইরকমই তাবিজ তোমার ব্যবহার করা এগুলি সিরকি আঁকিদা এইরকমই जदूकर गणक के हाथ देखान ए रकम बहु शुफुरी मुस्लिम समाजे विस्तार लाभ करें अल्लाह फकरबुल आलम सत्ती अदिक मानुष इमान दाबी करा सत्वे ईमान नहीं आसार पर मुशरे पड़े शीरकी लिप्त होल्ला फकरबुल कर अनता अता निर्भीक तर अल्लाह पकर আর সর্বগ্রাসী আজাব এসে আপতিত হবে আও আওতিয়াহমুস বা অথবা তাদের ওপর কিয়ামত আসবে হঠাৎ করে আকস্মিকভাবে অহম লাই আসো রুম তারা টের পাবে না এরকমই চায় যে হঠাৎ করে কেয়ামত চলে আসুক আর সংশোধনের সুযোগ না আসুক অথবা হঠাৎ করে আল্লাহ ফাকর রব্বুল্লা আলমীর সর্বগ্রাসী আজাব চলে আসুক আর তারা কোনো রকমের সংশোধন করা তবা করার সুযোগ না পাক নির্ভীক হয়ে গেছে তারা আল্লাহ বলছেন কুলহাজি আল্লাহ রাস্তা হচ্ছে একটি আদ ও এল আল্লাহ আলা বাসির আমি আল্লাহ পাকের দিকে আহ্বান করি নিজের ব্যক্তির দিকে নয় নিজের ব্যক্তি স্বার্থের দিকে নয় সুতরাং যে দায়ী হবে সেই ব্যক্তি আল্লাহ পাকের দিকে আহ্বান করবে আল্লাহ সন্তুষ্টির জন্য দাওতি কাজ করবে কোনো ব্যক্তিত্বের দিকে কোনো একটি দলের দিকে কোনো একটি গ্রুপের দিকে ডাকবে না আলা বসিরাতিন স্পষ্ট জ্ঞানের মাধ্যমে এবং আল্লাহর দিনের দিকে যখন ডাকবে আল্লাহর দিকে যখন আহ্বান করবে তখন জ্ঞানের মাধ্যমে ডাকবে অজ্ঞতার সাথে নয় যে এলম নেই নিজের পকেটে কিছু নেই আর লোকজনকে দেওয়া শুরু করেছে যদি কারো বিদ্যা না থাকে কোরআন এাদিসের সঠিক জ্ঞান না থাকে শহীদ সন্ন্যাতের জ্ঞান না থাকে শহীদ জৈফের পার্থক্য করার শক্তি না থাকে তাহলে সেই অভাবী ব্যক্তি আর অন্যকে কি দিতে পারবেই আল্লাপাক বসিরাতের সাথে অর্থাৎ স্পষ্ট জ্ঞানের মাধ্যমে দাওয়াতের কাজ করতে বলেছেন আনা আমিও এই কাজ করি অমান ইত্যাবানী আর যারা আমার অনুসরণ করবে তারাও আল্লাহর দিকে আহ্বান করবে এবং জ্ঞানের ভিত্তিতে আহ্বান করবে অশুভ হান আল্লাহ আল্লাপাক পাক ও পবিত্র তার পবিত্রতা ঘোষণা করি অমা আনা মিনাল মুশ্রিক আর আমি মুশ্রেকদের অন্তর্ভুক্ত নই তসুরল্লা সাল্লাম ঘোষণা করে দিচ্ছেন তারা ছিলেন একমাত্র পুরুষ তাহলে মহিলাদের মধ্যে থেকে কোন নবী রসুল আল্লাহাকেরণ করেননি নুহি এলাইহিম যাদের কাছে আমি ওহি করেছি মিন আহলিল কোরা তারা জনপদের অধিবাসী ছিলেন এর দ্বারা বোঝা যায় যে যত নাবীর রসুলগণ এসেছেন তারা শহর এসেছেন তারা যেখানে জনবস্তি থেকেছে সেখান এসেছেন বেদইন যাযাবর থেকে কোনো নাবীর রসুল আসেননি কারণ তাদের মধ্যে সভ্যতা এবং শিক্ষা দীক্ষার অভাব রয়েছে আখলাখ চরিত্রের মধ্যে বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে কারণ তারা শিক্ষা থেকে দূরে আফালাম এসি রুফিল আরগ তারা পৃথিবীতে ভ্রমণ করে দেখেনা ফ্যান গরু কেফা কানা আকিবাতুল্লা মেকাবুলিম تا دیر پور به جه شب لوکی را چلو تا دیر پوری نام کمونهی چلو تا دکتو تارا ولا ভয় الاخره তাদের জন্য لذی যে عرزره রয়েছে তা بهای উত্তম। আফালা دیر جنو پارو کلیر جه گھار روی چه تا بڑوی ادتم افلا تاقیلون تمرا که بوجه دخونه اللا پاکتار پور ارشاد کچه حتی ازستی اصال رسولو وزنو انهم قد گذیبو جا اهم نسرونا فنجی من نشا ولا یرد باسو نانی القوم المجرمین দিনের দাওয়াত দিতে গেহে নবীর সাল্লাহ সাল্লাম তো বিচলিত হয়ে না প্রেশান হয়েও না দিনের দাওয়াতের উপর অটল থাকতে হবে এমন কি আগের রসুলগণ নিরাশ হয়ে যেতেন যে দাওয়াত দিচ্ছে কিন্তু কোনো ফল দেখা যাচ্ছে না কেউ আমাদের প্রতি ইমান নিয়ে আসছে না আল্লাহকে মানতে রাজি হচ্ছে না যখন তারা নিরাশ হয়ে যেতেন ওয়াজু আন্না হুম কাদ কোজেবু এবং জাতিরও এইরকম ধারণা হয়ে যেত যেই জাতির জন্য নবীর রসুলগণ প্রেরিত হয়েছিলেন যে তাদেরকে মিথ্যা বলা হয়েছে অর্থাৎ নবীর রসুলগণ যে বলছে যে তোমরা না মানলে আল্লাহ আজাব আসবে আর তাহলে তো আজাবু তো আসে এই ক্ষেত্রে যারা কাফের তারা মনে করতে। যে আমাদেরকে এসব মিথ্যা সংবাদ বলছে আর এটাও হইতে পারে যে যেসব মমিনরা ইমান নিয়ে এসেছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন তারা আল্লাপাকের সাহায্যের আশায় প্রতীক্ষায় থেকে যখন নিরাশ হয়ে যেতেন তখন তারা ভাবতেন যে আমাদেরকে যে রসুলগুন ওয়াদা করেছেন যে আল্লাহ পাক সাহায্য করবেন যেই ব্যক্তি আল্লাহর দিনে সাহায্য করবে তাকে আল্লাপাক সাহায্য করবে কোথায় আমাদের সাহায্য আসছে তাহলে আমাদেরকে কি মিথ্যা বলা হয়েছে এই রকমেরও ধারণা হয়ে যেত যা আহম নসর বড় বিলম্বেই আল্লাহ পাকের সাহায্য তখন আসে আমার সাহায্য তখন চলে আসে আল্লাহ পাক বলছেন ফানুজ্জিয়া মান্না সাও যাকে ইচ্ছা করি আমি তখন পরিত্রাণ দিয়ে থাকি আজাব থেকে ওয়ালায় বা সোনা আল কমিল মুজরিমিন অপরাধী জাতি থেকে আমার আজাবকে কেউ খণ্ডন করতে পারে না আল্লাহ পাক তারপর এরশাদ করেছেন লাকাদ কানাফি কাসা সেহিম এ বেরাতুল্লে উলিল আলবাব হে নবী নিঃসন্দেহ জেনে নাও যে তাদের কিসা কাহিনীতে আম্ব রসুলগণের তাদের জাতির সাথে যেসব ঘটনাবলি ঘটেছিল এসবে জ্ঞানবান ব্যক্তিদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে শক্তি সম্পন্ন মানুষদের জন্য এতে অনেক কিছু নেওয়ার রয়েছে গ্রহণ করা রয়েছে মা কান হাদিসারা এগুলি কথা কোনো রচিত কথা নয় মানুষের গড়ে নেওয়া কথা নয় ওলা কিন তসদিক বেয়াদি এই কোরআনিকেরিমে যেসব ঘটনা বলি বর্ণনা করা হয়েছে বিশেষ করে ইউসুফ আলী সালামের ঘটনা যেই ঈশ্বরাই ইউসুফ বর্ণনা করা হয়েছে এটি হচ্ছে মানুষের জন্য হিদায়ত এটা কোনো মানুষের রচিত নয় বরং এতে রয়েছে মানুষের যেন অনেক শিক্ষণীয় বিষয় আর এতে এই কারিমে রয়েছে আগের কিতাবের সত্যায়ন ও তফসিল আকুল্লেশাই এবং প্রত্যেক বিষয় যেগুলির মানুষের প্রয়োজন যেগুলি মানুষের সমস্যা সেগুলির বিস্তারিত তাতে আলোচনা রয়েছে বা হুদান এবং তাতে রয়েছে দিক নির্দেশনা ওর আহমাতান এবং সেটা হচ্ছে রহমত স্বরূপ লেক মেয়ু মেনুন বিশ্বাসী জাতির জন্য আল্লাহ ফকরব্বুল আলামিন যেন মমিন জাতির দলভুক্ত হওয়ার তফিক দান করেন اللہ فق جان ہم ستکار ارتھے ترتیم آسار تفک دان کر کے اٹلتا جن دان کربین کے جن تاکوا دان کرین سوبحان عربی کر رب الزم عصون علام سلین الحمد اللہ رب العالمین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 ইসলামে নারীর মত জাদা আজ সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম ও বিউটি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 देख अर्धांगिनी नांगी रविवार सकाल साढ़े आयशाज वर्णित रसुल्लामे आयशा নিশ্চয়ই আল্লাহ সহনশীল আর তিনি প্রত্যেক কাজে সহনশীলতা পছন্দ করেন সহি নবম খণ্ড উনুচ্ছেদ চার হাদিস নম্বর ছ